Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Inna alhamdulillah na ahmaduhu wa nasta'inuhu wa nasta'aghfiruhu wa na'udhu billahi min shurura anfusina wa min sayy'ati a'amalina. Man yahdihillahu falamudilla lahu wa man yudlil falahadiyya lahu wa ashahadu an la ilaha illallahu wahdahu la sharika lahu wa ashahadu anna muhammadan abduhu rasuluhu. Amma ba'd. সম্মানিত দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লা রচিত কিতাব বয়ান্ন জামা এই কিতাবটির একটি অংশ নিয়ে আমাদের ইমাম এই কিতাবের বিভিন্ন অংশে আকিদার বিভিন্ন পর্ব আলোচনা করেছেন আমরা সেটাকে ধারাবাহিকভাবে আলোচনা করছি আমরা আল্লাহর ইমানের বিষয়টি শেষ করেছি মালাইকা দের উপর ইমানের বিষয়টি আলোচনা করেছি এবং তারপরে আমরা আলোচনা করেছি রসুলদের উপর ইমানের বিষয়টি আজকে আমরা আলোচনা করব ইমান বিল কুতুব ইমান বিল কুতুব আল্লাহর কিতাব ইমান কিভাবে হবে এই বিষয়টি আমাদের ইমাম তুলে ধরেছেন তিনি বলেছেন ওয়ান ওয়াল কুতুবিল মুজ্জাল আল মু ونشهد انهم كانوا على الحق المبين আমরা সাক্ষ্য দিচ্ছি ঈমান আনছি যে मलाइकाদের উপর যে তারা সত্য তাদের উপর আমরা ঈমান রাখি والنبيين নবীদের উপর আমরা على المرسلين অনুরূপভাবে রাসূলদের উপর যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে সেগুলোর উপর আমরা ঈমান আনি على الحق المبين যে নবী আসুলগণ তারা ছিলেন সুস্পষ্ট হকের উপরে আমাদের ইমাম এই কথাগুলো বলে ইমান বিল কুতুবিলাজ্জালা আল এল মুরসালী এটা আলোচনা করেছেন আমরা এই কথাটি একটু ব্যাখ্যা করব প্রথমে তিনি বলেছেন অনুমিনু বিল মালাইকেল মুসুলদের উপরে কিতাব নাজিল হওয়ার বিষয়টি তিনি স্পষ্ট উল্লেখ করেছেন এর কারণ হচ্ছে কিতাব যাদেরকে দেয়া হয়েছে তারা আসলে রাসুল ছিলেন প্রত্যেকেই সেই জন্য আলাল মুরসাই বলা হয়েছে যে যে কিতাব দেয়া হয়েছে সে সমস্ত কিতাব ইমান এনে থাকি আল্লাহ তালা তাদেরকে অনেক কিতাব দিয়েছেন যার কিছু আমরা জানি কিছু আমরা জানি না যেগুলি আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন সেগুলি সম্পর্কে আমরা জেনেছি এবং সেটা আমরা বলে থাকি আর যেগুলি আল্লাহ আমাদের জানাননি বলুন কিতাবিন আল্লাহ তালা যে সমস্ত কিতাব নাজিল করেছে এগুলোর উপরে আমি ইমান আনি বাইনাকুম আমি তোমাদের মধ্যে ইনসাফ করার জন্য নির্দেশ প্রাপ্ত হয়েছি আল্লাহ না এই নির্দেশ দেওয়ার অর্থ যে সমস্ত কিতাব যে আল্লাহ তালা নাজির করেছেন যে সমস্ত গ্রন্থ আল্লাহ তালা দুনিয়ার মানুষকে দিয়েছেন হেদায়তের জন্য সেগুলোর উপর মৌলিক ইমান আমাদের উপর বাধ্যতামূলক সেগুলো ইমান রাখতে হবে এই জিনিসগুলো ইমান না রাখলে আমাদের ইমান শুদ্ধ হবে না অর্থাৎ কেউ যদি কোন আল্লাহরপরে ইমান রাখছে ফেরেসর ইমান রাখছে আল্লাহ নবীদের ইমান রাখছে অথবা সাথে সাথে তা সে ইমান আরও বেশি করে রাখছে আখরা তোর ভর ইমানও রাখছে তাক ইমান রেখেছে কিন্তু শুধুমাত্র কোরআনের ইমান এনেছে আর অন্যান্য কিতাব আল্লাহ যা নাজিল করেছে তার ইমান আনেনি সে ইমানদার হতে পারবে না ইমানদার হতে হলে তার কোন একটি আল্লাহালা যা নাজিল করেছেন তার প্রত্যেকটি কিতাবের ইমান আনতে হবে যে আল্লাহ তালা সেগুলি নাজিল করেছেন সেগুলো আল্লাহর বাণী আল্লাহ তালা সেগুলোর কথা বলেছেন সেগুলো তাদের সময় যে সময় তিনি হেদায়তের আধার ছিল এবং সেই সময় মানুষকে হেদায়তের পথে নিয়ে গিয়েছিল এখানে আলোচনা করতে চাইগুলো আসলে আল্লা তাল ওয়াহি আল্লাহ তালার ওয়াহি হচ্ছে আল্লাহ তালার এমন বাণী যা তিনি মানুষকে জানিয়ে দিয়েছেন ওয়াহী হচ্ছে ওয়ারি শব্দ অর্থ হচ্ছে কোনো কিছু গোপনে জানিয়ে দেয়া গোপনে কোনো কিছু সংবাদ দেয়া এটা আল্লাহ তালা তার নবী এবং রাসুল ছাড়া অন্যদেরকে গোপনে কোনো কিছু জানিয়ে দেন যেমন আল্লাহ উম্মে উমসাকে জানিয়ে দিয়েছিলেন অনুরূপভাবে আল্লাহ তালা মারিয়ামকে জানিয়ে দিয়েছিলেন সেগুলো সেই ওয়াহি আর কিতাব এক জিনিস নয় সেগুলো হচ্ছে গোপনে জানিয়ে দেয়া এগুলো এটা হল শাব্দিক অর্থ পারিপার্শ্বিক অর্থে যে ওয়াহি সেটা অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে নবী রাসুলদের কাছে শুধুমাত্র সেগুলি নাজিল করা হয় এই জন্য পারিবেশিত ওয়ার্হি হলে একমাত্র নবী রাসুলের কাছে আসতে হবে অন্য কারো কাছে সেই ওয়াহি আর আসবে না কোনদিন এবং সেটা আসার নেই আল্লাহ কখনো কখনো মাধ্যমে মানবের কাছে নাজিল করেন সরাসরি আবার কখনো কখনো আল্লাহ মাধ্যম ব্যতীত নাজিল করে দেন সরাসরি বলে দেন আল্লাহ যে এই জিনিসটা করতে হবে মুসা আলহ সালাম আল্লাহর সাথে কথা বলেছেন এই জন্য আল্লাহ বলেছেন ও কাল্লাম মুসা তাকলিমা আমাদের নবী মাহমুদ রাস্লাম তিনি আল্লাহর সাথে কথা বলেছেন পর্দার অন্তরাল থেকে মুসা আলাহিস পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন তবে মাঝখানে আর কিছু ছিল না অর্থাৎ কোন মাধ্যম মাঝখানে ছিল না তারা প্রত্যেকে তারা আল্লাহর সাথে কথা বলেছেন মোহাম্মদ সাল্লামাম ও মুসা আলাইসাল্লাম অন্যপ্রবে আদম কথা বলেছেন অন্য অনেক নবী আল্লাহ তালার সাথে কথা বলেছেন কিন্তু তাও সরাসরি কথা নয় সেটাকে বলো পর্দার অন্তরাল থেকে কোরআনকারিম এই জন্য আল্লাহ বলেছেন যে এই কিতাবগুলো আল্লাহ যখনই নাজির করেছেন বা ওহি দিয়েছেন সেটা আল্লাহাল কখনো কখনো আল্লাহ মাধ্যম দিয়েছেন কখনো কখনো কোনো মাধ্যমে তিনি প্রেরণ করেছেন যেটা মাধ্যম ব্যতীত দিয়েছেন সেটাও সরাসরি বলা যাবে না সেটাকে বলতে হবে পর্দার অন্তরাল থেকে কোরআনকারিম আল্লাহ তালা বলেন কোন মানুষের জন্য এটা উচিত নয় বা সম্ভব নয় সুযোগ নেই তাদের যে আল্লাহ সাথে কথা বলবে আল্লাহ তার সাথে কথা বলবে ইল্লা ওয়াহিয়ান হ্যাঁ হতে পারে তার সাথে অর্ি অর্ি প্রেরণ করবে তার অন্তরে ঢেলে দিবে অথবা কোন ফেরেস্তা পাঠিয়ে সেটা জানিয়ে দিবে আও মিউরাই হাইজাব অথবা তিনি পর্দলা অন্তল থেকে জানিয়ে দেবার সাথে কথা বলবে যেমনি এবার কথা বলেছেন মুসাহ আলহিস সাল্লা সাল্লামের সাথে যেমন কথা বলেছেন আমাদের নবী তিনি রাসোল্লা আল্লাহর কাছে নির্দেশনা দিয়েছিলেন সেটাও ছিল মিনগাই ওয়াসের রসুল কোন রাসুলের মাধ্যম পেধীতেই সরাসরি দিয়েছিলেন কিন্তু সেটাও সেটা ছিল এবং সেটা ছিল মিনওয়ারায় হেজাব পর্দার অন্তরাল থেকে একটি হচ্ছে মা কাতাবাহজাদিহি আল্লাহ যা নিজ হাতে রেখেছেন কামা মুসা আল্লাহামে দিয়েছেন হাদিসে এসেছে অনুরূপভাবে সাহিফা তো মুসা মুসা সাহিফাগুলো যেগুলো সম্পর্কে হাদিসে এসেছে যে আল্লাহ তালা নিজে লিখেছেন তো এই হাদিস এই তাওরাতের ব্যাপারে হাদিস হাতে লিখেছেন আমরা এই জন্য আল্লাহ তালা হাত সাব্যস্ত করে থাকি আমরা আগেও সেটা আলোচনা করেছি অনুরূপভাবে আল্লাহ তালা নিজ হাতে আরো যে দুটি জিনিসের কথা হাদিসে এসেছে যে নিজ হাতে আল্লাহ তালা লিখেছেন তা হচ্ছে আদম আলি ইসলামকে তৈরি করেছেন আর জান্নাতকে নিজ হাতে তৈরি করেছেন এগুলো আল্লাহ তালা নিজে তৈরি করেছেন আল্লাহ তালা বলেছেন তালে বোঝা গেল যে কোনো সময় আল্লাহ যে তা লিখে নিজে লিখে প্রেরণ করেছেন এটা আমাদের কাছে সেটাও আল্লাহ তালাতে ঘোষণা করেছেন কখনো কখনো রাসুল প্রেরণ করেছেন জিব্রিল সেই রাসুল হচ্ছেন জিব্রিল ফিরস তাদের মধ্যে থেকে তিনি হচ্ছেন রাসুল बनी आदमे क्या बेसिभाग्ला जिब्रील आलामर माध्यम तला नबीर समस्त बाणी जिब्रील आलामर मे बिहला कख सरसि बंदार अंतर डेले दिए বন্দা সেটা বর্ণনা করেছেন বন্দা সেটা বর্ণনা করেছেন অর্থাৎ বন্দা হচ্ছে তার রাসুল সেটা বর্ণনা করেছেন সেটা ওয়াহি সেটা ওয়াহি তার অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন এই তিনটি মাধ্যমের কথা আমরা দিতে পাই দেখা যাচ্ছে যে আল্লাহ তাল কালাম আল্লাহ তালার কালাম যে এটা আল্লাহ তালা যে যখন ইচ্ছা যখন তিনি কথা বলেছেন আর জিব্রিল সেটা শুনেছেন শুনে সেটা নিয়ে রাসুলের কাছে পৌঁছে দিয়েছেন যেমন কোরআনে করিম আল্লাহ তালা কথা বলেছেন জিবরিল শুনেছেন শুনে সেটা মোহাম্মদ রসল্লা এসেছেন যেমন আল্লাহ আর সেটা জিবরিলাম শুনেছেন এবং কাছে সেটা পৌঁছে দিয়েছেন অনুরপাভাবে আল্লাহ তাওরাত নিজ হাতে লিখেছেন এবং সেটা জিব্রিলের মাধ্যমে নাজিল করে দিয়েছেন আর মুসাই সেটা প্রাপ্ত হয়েছিলেন তাহলে বোঝা গেল এই ওয়াহি বিভিন্ন মাধ্যমে নবী এবং রাসুলদের কাছে প্রেরণ করা হয়ে থাকে এগুলি সবই কিন্তু আল্লাহ তালার কালাম আল্লাহ তালার বাণী আল্লাহ তালার এই বাণী তিনি তার বান্দার কাছে প্রেরণ করেন বান্দাকে হেদায়তের জন্য আল্লাহ তালা এই কিতাবগুলো সবগুলি ওয়াঢ়ী দ্বিতীয় যে বিষয়টি আমাদের জানা দরকার আল্লাহ কিতাবগুলো সবগুলি ওয়াঢ়ী তিনি তার রাসুলকে রাসুলদেরকে সেগুলি দিয়েছেন এগুলি আল্লাহ তালার ব্যাপক নিদর্শন অন্তর্ভুক্ত ব্যাপক নিদর্শন অন্তর্ভুক্ত এই কিতাবগুলোতে যে সমস্ত জিনিস ব্যাপকভাবে থাকে তা হচ্ছে যে কখন নসিহত থাকে কখনো মানুষের অন্তর নরম নরমকারী জিনিস থাকে কখনো শরীয়তের আলোচনা থাকে কখনো সেখানে আল্লাহ তালার পক্ষ থেকে খবর কোনো সংবাদ দেয়া হয় থাকে কখন নিষেধ থাকে কখন আদেশ থাকে অর্থাৎ আপনার সেখানে কাসাস পাবেন কিচ্ছা কাহিনীও পাবেন সেখানে আল্লাহ তাল নির্দেশনা নিজের পক্ষ থেকে নির্দেশনা আসছে নিষেধ নিষেধাজ্ঞা আসছে অথবা নতুন কোন তথ্য খবর আল্লাহ তালা দিয়েছে সেটাও আপনি পাবেন তো এই তাওরাত ইঞ্জিল কোরআন অথবা জাবুর যে সমস্ত কিতাব বিখ্যাত সেগুলোতে সব ধরনের জিনিসে আছে সেখানে আপনি পূর্বতী যুগের লোকদের কাহিনীও পাবেন ওই সময়কার লোকদের কাহিনীও পাবেন এবং আল্লাহ তালা তার পক্ষ থেকে সরিয়ত সেখানে পাবেন এবং কি করতে হবে আদমকে তাও দিয়েছেন কি কি করা যাবে না তাও বলে দিয়েছেন এগুলি হচ্ছে সমস্ত কিতাবের যে মূল কথা যে এই জিনিসগুলি অবশ্যই থাকবে সাধারণত দেখা যায় সাধারণত দেখা যায় কিতাব আল্লাহর কিতাব কোরআনকারিম এবং অন্যান্য কিতাবের মধ্যে তিনটি মৌলিক জিনিস অবশ্যই থাকে একটি হচ্ছে তাওহিদ তাওহিদের বাণী ব্যতীত কোনো কিতাব নেই যদি কোথাও তাওহিদের বাণী পাওয়া না যায় এর অর্থ হচ্ছে সেটি আল্লাহর কিতাব নয় আল্লাহর কিতাব হতে হলে সেখানে তাওহিদ থাকবে দ্বিতীয়ত আল্লাহর কিতাব হওয়ার জন্য শর্ত হচ্ছে সেখানে অবশ্যই রিসালতের কথা থাকবে অর্থাৎ যার কাছে নাজিল হয়েছে তার ব্যাপারে আলোচনা থাকবে এবং তার রিসের আহ্বানে সাড়া দেয়ার জন্য বনি আদমের প্রতি নির্দেশনা থাকবে যেন বনি আদম যেন তার রিসে সাড়া দেয় তাকে রসুল হিসাবে মেনে নেয় তার কথাবার্তা শুনে তৃতীয় যে জিনিসটি অবশ্যই থাকে তা হচ্ছে আখেরাতের বর্ণনা আখরাতের বর্ণনাও যদি কোথাও না থাকে তা গেল যে সেই অংশ সেই কিতাব সেটা আল্লাহর কিতাব নয় আখাত বর্ণনা থাকতে হবে কারণ তিনটি জিনিস মৌলিক জিনিস এই জিনিসগুলো অন্যান্য ইমানের অন্যান্য শাখাকে সম্পৃক্ত করে তা হচ্ছে আল্লাহ তাল তাওহিদের জিনিস দ্বিতীয় হচ্ছে রসতে সাহত তৃতীয় হচ্ছে আখরাত এগুলোই সাধারণত সমস্ত কিতাবের মধ্যে সম্পৃক্ততা থাকে নবীদের এই যে নবীদের যে তাওহিদের বিষয়টি আমরা আলোচনা করছি সেটা কিন্তু মৌলিক জিনিস অপরিবর্তনীয় জিনিস এজন্য জন্য বলা হয়ে থাকে যে নবীদের দিন এক নবীরা মনে হয় যেন আল্লাতি ভাই আল্লাতি অর্থ হচ্ছে বাবা এক মা বিভিন্ন অর্থাৎ তাওহিদ থাকবে সবখানে কিন্তু শরীয়র বিভিন্ন রকমের হবে এটা বুঝে যাচ্ছেন রসুল্লাহামী হাদিসে दिकस्त आल्लर कितब एक द्वित पाता है अल्लाह तलास्तिल कर बिरे को विश्वास करते प्रक्षिप्त प्रवेश कराना होता कख आल्लाणी नयेद स्थायी एक जिनिस किवर्तनजुग्य आदम आलाउल्लम शुरू कर মহাম্মদ রসুল্লাহ সাল্লা পর্যন্ত যত নবী রাসুল এসেছেন সবাই এই তাওদের দাওয়াত দিয়েছেন এই তাহিদের অবশ্যই আল্লাহ থাকবে আল্লাহ তারা যে বাণী নাজিল করেছেন সেখানে অবশ্যই একমাত্র আল্লাহর করতে হবে সেটা অবশ্যই থাকবে এবং আল্লাহর আবাদ সাথে অন্যদের আবাদ করা যাবে না এবং তাহুদের আবাদতের সাথে তাবুদ অস্বীকার করতে হবে এবং শিরিক এবং যারা শিরিক করে তাদের থেকে নিজেদেরকে বিমুক্ত ঘোষণা করার নির্দেশনা সেখানে থাকবে তাহলে গেল। যে তাহিদের মূল যে তথ্য সেটা সমস্ত নবীরা সেটাতে একমত এবং সমস্ত কিতাব সেখানে এক এবং সেখানে এই কথাগুলো অবশ্যই থাকতে হবে যদি আল্লাহর কিতাব হতে হয় যদি আল্লাহর কিতাব হতে হয় তাহলে সেখানে আপনি তাওহীদের আলোচনা দেখতে পাবেন আপনি দেখতে পাবেন যে আল্লাহর আবাদত ছাড়া অন্য কারো আবাদ করা যাবে না মা আল্লা কুমিল গাই সেখানে বলে দেওয়া হয়েছে সেখানে অবশ্যই সেটা আছে আল্লাহ ছাড়া অন্য অবাদ করা যাবে না সেখানে অবশ্যই থাকবে যে তাগুদকে অস্বীকার করতে হবে সেখানে অবশ্যই থাকবে যে শিখ মুক্ত करते शक्त शिकमुक्त घोषणा करते हैं नबी रसुलस्तारका ईक्य सूत्र खुजे पाबे नबी जैसे द्वितीय मत नहीं आसेंदर्णना कर बुझे मिथ्या कथा आल्ला कुरने क्योंकि कुरान के आल्ला मुहाई मेरा नले ही সমস্ত কিতাবের উপরে পাহারাদার হিসাবে সমস্ত কিতাবের উপর পাহারাদার হিসাবে অর্থ হচ্ছে অন্যান্য কিতাবগুলো পরিবর্তিত হয়ে গেছে সেটা আপনি বুঝবেন কি করে বুঝবেন আমার কোরআন পড়ে যাতে বুঝবেন যে কোরআনের বিরুদ্ধে গেছে তাওহিদ বিরোধী কিছু হয়েছে বুঝবেন যে হ্যাঁ এই অংশটুকু প্রক্ষিপ্ত এই অংশটুকু কখনো আল্লাহ তালা নাজির করেননি এটা তারা নিজেরা প্রবেশ করিয়েছে এটাই প্রমাণ করবে যে সমস্ত নবীরা এই জায়গাতে একই রকমের তাওহিদের ক্ষেত্রে সমস্ত কিতাবগুলো তাহিদের ক্ষেত্রে ইব্রাহিম আল্লাহাম অনুসারী যারা যারা মোহাম্মদ নবী মাহমুদ সাল্লাহাম যেমন মুসাআসালাম ইসা তাদের নিয়ে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ হাসানা অর্থাৎ এরা উত্তম আদর্শ কোন দিক থেকে কোরআন কারিমা আল্লাহ তা বলেছেন যে যখন তারা বলেছিল তাদের কৌমকে তাদের জাতিকে আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের আবাদত করো তাদের থেকে সম্পূর্ণরূপে নিজে বিমুক্ত ঘোষণা করছি বোঝা গেল যে সমস্ত নবী এই দাওয়াত নিয়ে এসেছেন এই দাওয়াত এই আল্লাহ তাল কিতাবের বাণীর একটা বিরাট অংশ যে এ দাওয়াত থাকতেই হবে যে কিতাব আল্লাহর কিতাব হতে হলে দাওয়াত সেখানে অবশ্যই থাকতে হবে এটাই হচ্ছে আল্লাহর কিতাব হওয়ার প্রমাণ যে সমস্ত সমস্ত নবিরাসুলগণ যুগ যুগ আন্তরে সময়ের বিরাট সময় পার হয়েও তারা একই দাওয়াত দিচ্ছেন এটা প্রমাণ করে যে আল্লাহ তালা এক এবং তার নবিরাসুলগন তার থেকেই প্রেরিত হয়েছেন কিতাবগুলো তার থেকে প্রেরিত আমরা ঈশাল্লাহ বিষয়ে আরও আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি